शेरे कोरोना, कोरोना, करो नेदत करोना अल्लाह छाड़ा कारो काछे मथान तो करोना शेर करो नेदत करोना अल्लाह छाड़ा कारो काछे माथा नोना আল্লাহ ছাড়া কারো কাছে পীরের পূজা গোরের পূজা ইসলামেতে তে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা জেনো আই সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত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 صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا الذي تساءلون به والارham الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار শ্রদ্ধি কিরাম মেহমান সম্মানিত দিনী আল্লাহ আল্লাহর আব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকর আব্দুল আলমিনের যতই প্রশংসা করি আমরা তার করতে না আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন তার একটি নিয়ামতের সুক্রিয়া আদায় করা এবং তার হক আদায় করা সারা জীবন দিয়েও আমরা শেষ করতে পারবো না এ হচ্ছে আল্লাহ ফাকর আবুল আলমিনের আমাদের উপর রহমত তার অনুগ্রহ আপনাদের বাপমার চাইতেও বেশি আল্লাহ বাকরাবুল আলমিনের পরই অম্মতের প্রতি দয়ালু ছিলেন তাকে আল্লাহ বাকরাবুল আলমিন রহিম বলে আখ্যায়িত করেছেন সেই মায়ার কারণে অম্মতের জন্য তিনি কত যে ব্যথিত হতেন শুধু নিজের ওইসব অম্মতের জন্য নয় যারা যারা মুসলিম যারা যারা তখনো ইসলাম কবুল করেনি দিনে ইসলাম গ্রহণ করেনি তাদের জন্য কত যে দয়ালু ছিলেন যে আল্লাহরুল্লা আলম কোরআানে ইসলামকে সান্তনা বার বার করে দিয়েছেন তার মধ্যে একটি আত্মহত্যা করে ফেলবে। তুই মনে হচ্ছে হার্টের রোগে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাবে তুমি হ্যাঁ মরে যাবে মনে হচ্ছে আক্ষেপ করে যে তারা এই কোরআনে করিমের প্রতি মায়া করতেন সে মায়া আপনার বাপ হয়তো আপনার উপর করে না আপনি হয়তো ভ্রান্ত আকিরে বিশ্বাসী আপনি বিধাতের পথ অবলম্বন করেছেন আপনি হয়তো পাঁচ অর্থ করেন না এই আমার ছেলেটি যে গুমরা পথ হয়ে রয়েছে কোনো আক্ষেপ নেই কারণ দুনিয়ার গরজ হয়তো অধিকাংশ বাপ মায়ের পূরণ হয়ে যাচ্ছে কিন্তু রাসুরুল্লাহ সাল আলী আসালাম আমাদের জন্য এত মায়া করেছেন আর এত ব্যথায় ব্যথিত হতেন হক হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা শির মুক্ত জীবন যাপন করা তৌহিদের ঘোষণা করা তৌহিদ কায়ে করা আর নবী মোহাম্মদ রসুল আসালামের হক হচ্ছে তার কোন শর্তা া করা আনুগত্য করা রকমের শর্ত লাগানো চলবে না যে আমার বড়রা বলেছে কিনা আমার বুজুগ বলেছে কিনা বরং যখন আপনাকে আল্লাহ এবং তার রাসুলের দিকে ডাকা হবে রাসুল হি অনুসরণের দিকে তখন তারা বলবে সামেনা ও আতানা আমরা মনোযোগী হয়ে শুনলাম আর আমরা মেনে নিলাম সাদরে গ্রহণ করলাম এই কথাই তারা বলবে আল্লা পাকের ইবাদত বন্দীর জীবনে কামিয়াবি রয়েছে সফলতা রয়েছে রসলালাম এর পুরোপুরি অনশনের মাধ্যমে এছাড়া অন্য কোন পথ আল্লাহ পাক কবুল করবেন না সাল্লামের প্রতি সালাত সালাম পেশ করতে গিয়ে এই কথাগুলি বললাম তার সাথে সাথে আল্লাহ পাখের শুক্রিয়ার পরে সকলের সুক্রিয়া আদায় করা উচিত যে সব মুসলিম ভাইরা আমাদের সাথে মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লাহ সুক্রিয়া আদায় করে না সুতরাং আল্লাহ পাখের সুক্রিয়ার পরে আমরা সুক্রিয়া আদায় করি সৌদি আরবের এই হুকুমতের রাশিদার যেই হুকুমত আমাদেরকে প্রবাসী যারা এখানে আসছে তাদেরকে তাদের ভাষায় শুধু একটি ভাষায় নয় বহু ভাষায় যত ভাষাভাষী এখানে আছে যত ভাষাভাষী আছে তাদের দাওয়াতের জন্য এই সরকার তৌহিদের সরকার সন্ন্যতের সরকার দৌলত হাদিসের কথা আল্লাহ দিয়েছে তাদের হারাস আহমুল্লাহ আর এই দেশের আল্লাহাকুল্লা আলম জানা হেফাজত করেন সমস্ত রকমের সার থেকে সমস্ত রকমের আমাদের চাইতে বেশি প্রিয় হচ্ছে হারমাইন শরিফাইন আমাদের চাইতে প্রিয় হচ্ছে এই তৌহিদেদের সন্ন্যার দেশ সুতরাং আমরা এই দেশকে অন্তর থেকে ভালোবাসব এই দেশের যেটুকু আমাদের উপর অনুগ্রহ রয়েছে जालियात বাহাই জামিয়া এই প্রতিষ্ঠানের সুক্রিয়া দি করি এই প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা যারাশীল যারা এই সেন্টারের খাদেম এই যারা সহযোগী রয়েছেন সকলের সুক্রিয় করি যারা আমাদের এই বাংলা ভাষায় এত সুন্দর প্রোগ্রাম এবং আমাদের দিনী ভাইদেরকে মুসলিম ভাইদেরকে একত্রিত করার জন্য কয়েকটা মাহফিল করার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন আল্লাহ যার তাদের যা যায় খেয়ার দান করেন তার সাথে সুক্রিয় আদায় করি আমাদের আল্লাহ যেন তাদের দান করেন তাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে হেফাজতে রাখেন আল্লাহ যেন আমাদের সার্বিক নিরাপত্তা দান করেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিরাপত্তা আর নিরাপত্তা এমন একটি বিষয় যেই বিষয়টি সকলের কাঙ্ক্ষিত যেই বিষয়টি যে নিয়ামতটি সকলে চায়, মুসলিমও চাই অমুসলিমও চায়। হাহাকার অবস্থা রয়েছে আল্লাহ পাখির যে কত বড় নিয়ামত এই নিরাপত্তা আমান এটা বুঝতে পারবেন যদি ওইসব দেশে পৌঁছে যান যে দেশে নিরাপত্তা নেই কয়েক বছর আগে সেখানে তাহলে বেশি উপলব্ধি করতে পারতেন তাদের বাদে যাওয়াল নেয়ামতের কদর নেয়ামতের মর্যাদা তখনই বোঝা যায় যখন সেই নিয়ামত হাত ছাড়া হয়ে যায় হারিয়ে যায় এই যে সৌদি আরবে যেমাত্রী আর সন্ন্যার বরকতি আল্লাহ পাক দান করেছেন এখানে এমন আমরা নিরাপদ আমি মাঝে মাঝেই বলি যে আপন আপন দেশে আপন আপন গ্রামে আপন আপন অঞ্চলও এত নিরাপদ আমরা না কিন্তু আলহামদুল্লাহ এখানে রাতের যে কোনো সময় আপনি সৌদি আরবের পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ আপনি সফর করেন আল্লাহ ছাড়া আর কারো ভয় নেই এ হচ্ছে এবং এই নিরাপত্তা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষের খাদ্য বস্তু পানীয় বস্তু পানির যে প্রয়োজন মানুষের যে শ্বাস প্রয়োজন হাওয়া বাতাস প্রয়োজন রকমের নিয়ামতের মতো বড় নিয়ামত কারণ সামনে খাবার মজুদ আছে পানি মজুদ আছে কিন্তু যদি নিরাপদ এখানে না থাকি তাহলে পানীয় পান করতে পারবো না আর পানি আহ পানির দিকে আমি তাকাতেও পারবো না এমনকি ভালো যে কোনো বহুল জায়গাতে সারা রাত ঘুম আসবে সন্ন্যার আলোকে কেমন করে পাবেন এই বিষয়টি আজকে জানেনা আল্লাপাক সুরায় আনামের আয়াত নম্বর বিরাশিতে এরশাদ করেছেন मोहन जरा विश्वास स्थापन जरा इमान जर जन्म सूत्र आमान के ठीक इमान नबायन कर ইমানকে যারা সুন্দর করেছে না মানন ইমান এমন একটি বিষয় সেটা নিয়ে আলোচনা করলে বড় আলোচনা প্রয়োজন রয়েছে ইমানের ভিতরে যতগুলি ইমান ইয়াত রয়েছে বিশ্বাসের বিষয় রয়েছে যে সবের সম্পর্ক আপনার অন্তরের বিশ্বাসের সাথে যে সব কথা যে সব বিষয়গুলি আল্লাহ আল্লাপ বিশ্বাস করতে বলেছেন যে সব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন সেগুলির প্রতি নিয়ে বলেছেন। প্রতিদারা প্রমাণিত সেগুলির প্রতি ইমান নিয়ে আসা সেগুলিকে বিশ্বাস করা এবং তার সাথে সে তহিদের যতগুলি দিক রয়েছে তা প্রতিষ্ঠা করা এবং ইমানের যে দাবি রয়েছে ইমান যেমন আপনারা বিশ্বাস করেছেন বিজ্ঞাপন পেয়ে অথবা কোনো ভাইয়ের মাধ্যমে যে অমুক জায়গায় আলফাহাদ ক্যাম্পে ইসলামিক আলোচনা আছে এইটুকু বিশ্বাসের ভিত্তিতে আপনারা বিভিন্ন এলাকা থেকে বরগানে কি হবে না কথা বিশ্বাস করা যায় না কখন এখানে হাজির হইতেন না যেমন বিশ্বাস করেছেন তেমন কর্ম করেছেন যখন আপনার বিশ্বাস হয়েছে যে এখানে দিনের কথা হবে তখন এখানে টান দিয়ে এসেছেন এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয় তাহলে আপনি দিনের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে চিরস্থায়ী যেটা জগৎ সেই জগৎকে সুন্দর করার ক্ষেত্রে বহু হাদিস রয়েছে মানুমে বেশ কিছু আয়াত রয়েছে এই কাজ করবে না বোঝা যাচ্ছে যে যদি আপনার ইমান থাকে তো ইমান অনুযায়ী আপনার কথা হবে ইমান ইমান বিশ্বাস অনুযায়ী আপনার আমল হবে কোন বিষয়টি সম্পর্কে সম্পর্কে প্রত্যেক মুসলিমের বিশ্বাস আছে না প্রত্যেক মুসলিমের বিশ্বাস আছে প্রত্যেক মুসলিম নামাজ পড়ে না হিসাব হবে নামাজের কেউ ভুল নামাজ পড়ে ইত্যাদি তাই নামাজ শত করা পাঁচজন পাওয়া বড় মুশকিল মুসলিম সমাজে অথচ আপনারা বললেন যে মুসলিম মানে বিশ্বাস আছে মানুষের যে হিসাব হবে মুসলিম যে মুসলিমের যে হিসাব হবে কেমতের দিনে সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে সেটা হচ্ছে তার নামাজ সম্পর্কে তার সলা সম্পর্কে বিশ্বাস আছে সেই দিনটা আসবে আপনার সামনে আমার সামনেও সেই দিনটা আসবে বেনামাজির সামনেও সেই দিনটা আসবে আর বেনামাজি বলছে আমি আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী জান্নাতে বিশ্বাসী জান্নামে বিশ্বাসী আমি হাসর দিনে বিশ্বাসী সব বিশ্বাসী আর বিশ্বাসী আর প্রথম যে কাজটি হবে সেটাই করে না সেখানেই ফেল তাহলে চিন্তা করুন কি অবস্থা আসলে কি বিশ্বাস আছে বিশ্বাস নেই আল্লাহ আল্লাহ এমন ইমান হইতে হবে যেই ইমান আপনার ইমান অনুযায়ী আমাকে জাগাবেন আপনাকে জাগাতে হবে না আপনি আমাকে নামাজের নসিহত করবেন আপনাকে নামাজের নসিহত করতে হবে না যদি আপনার সত্যি ইমান থাকে যে প্রথম জিজ্ঞাসা হবে না আমার সম্পর্কে একটা উদাহরণ দিয়ে বললাম রকম বহু উদাহরণ ोधी सब चेत बड़ अपराध शिक्कर सं घ এটা হচ্ছে ইতিবাচক আপনার ইমানটা যেমন আল্লাহ চেয়েছেন তেমন হতে হবে আর তারপরে আরেকটা হচ্ছে নেতিবাচক নেগেটিভ ওয়ালামে जुल्म जान नर दो ठीक जेमन ईमान ठीक थे तेम इमान साथ जुल्मे मेशानो थे নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ ফখরা বলে আলমিন কি বলছেন যে ঠিক হইতে হবে তার সাথে সাথে সবগুলি থেকে বেঁচে থাকতে হবে এই দুটো কাজ করতে হবে কাজ ধরলে খুব সহজ মেলা কাজ না মাত্র দুটো কাজ মাত্র দুটো কাজ নিরাপত্তা পাওয়ার জন্য মাত্র দুটো আল্লাহ দান করবেন যে যারা ইমানদার হয়ে জুল থেকে বেঁচে থাকবে তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে আল আমদ মানে আল্হামদ মানে কি सम्पूर्ण पुरोपुर मान सारिक निराप्ता रिपोर्टी थे আপনি নিরাপত্তা পেতে বাধাগ্রস্ত হবেন আর যতটা আপনার ইমান থাকবে ভালো দিক থাকবে যতটা আপনি বেঁচে থাকবেন জলুম থেকে ততটা আপনি নিরাপত্তা পাবেন যে ব্যক্তি যেই পরিবার যেই সমাজ যেই দেশ হ্যাঁ যে এলাকার মানুষ যত বেশি ইমান কে সুন্দর করবে আর যত বেশি ইজল থেকে নিজের ইমানের সুরক্ষা করবে তাদের জন্য তত ভালো নিরাপত্তা রয়েছে আল্লাহর পক্ষ থেকে উলায়ক আলহামুল আমন তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে আজকাল আজকালকার যারা চিন্তাবিদ আজকালকার যারা গবেষক আজকালকার যারা পণ্ডিত তারা এই বিভিন্ন রকমের নিরাপত্তার কথা উল্লেখ করেছে আমরা প্রথম বলবো যারা পুরাতন আলম আলমারা আলোচনা করেছে নিরাপত্তাটা একটা হচ্ছে পার্থিব নিরাপত্তা দুনিয়ার নিরাপত্তা আর একটা হচ্ছে দুনিয়া শেষে যে আরেক জগৎ শুরু হবে সেটা হচ্ছে আখেরাতে নিরাপত্তা দুই নিরাপত্তা তাই না দুনিয়ার নিরাপত্তা ইহো জগতের নিরাপত্তা আর পর জগতের মতো সেখানে বিভিন্ন স্তর রয়েছে দুনিয়ার নিরাপত্তা দুনিয়ার নিরাপত্তা আজকালকার দুনিয়া ভঙ্গী থেকে যারা ভাগ করেছে বুঝানোর জন্য তারা বিভিন্নভাবে ভাগ করেছে একটি নিরাপত্তা হচ্ছে মানুষের মানসিক নিরাপদ মানসিক নিরাপদ আপনি মানসিক দিক থেকে নিরাপদ শান্তিতে আছে একটা হচ্ছে শারীরিক হ্যাঁ নিরাপদ আপনার চাকরি আছে চাকরি নিরাপদ মুক্ত আপনার ব্যবসা আছে ব্যবসা আপনার মুক্ত আপনার যে রুজি রোজগার আছে সেটা আপনার ঝুঁকিমুক্ত নিরাপত্তা নিরাপদ এইরকমই জীবনের ব্যক্তি জীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম নিরাপত্তা ঘরে নিরাপত্তা ঘরে আপনার স্ত্রী ভালো আপনার ছেলে মেয়ে ভালো আপনি বাস করছেন আর যদি স্ত্রী খারাপ হয় এমন খারাপ যে আপনার স্ত্রী থেকে আপনি নিরাপদ না তার অনিষ্ট থেকে এটাও তো হইতে পারে এমন খারাপ আপনার ছেলে মেয়েরা যে আপনি ছেলে মেয়েদের অনিষ্ট থেকে হয়তো নিরাপদ না তাহলে বাড়িতে আপনার নিরাপত্তা নেই আপনি কর্মক্ষেত্রে যেখানে রোজগার হচ্ছে যেখান থেকে রুজি আসছে সেখানে আপনার কর্মক্ষেত্র নিরাপদ নয় আপনার চাকরি নিরাপদ নয় আপনার এখানে থাকা নিরাপদ নয় আপনার ইনকাম সোর্স নিরাপদ নয় ইত্যাদি যে কোনো সময় চলে যেতে পারে যে কোনো সময় আর্থিক সংকট আসতে পারে জি এইরকম বহু নিরাপত্তার দিক রয়েছে সামাজিক নিরাপত্তা সমাজে গ্রামে চলাফেরা করছেন কোনো ভাই নেই কোনো চিন্তা নেই সামাজিক সবচাইতে ভালো নিরাপদ যে আপনার শাসক আপনার পক্ষ থেকে আপনার অনিষ্ট থেকে বেঁচে থাক আর আপনিও আপনার শাসকের অনিষ্ট থেকে বেঁচে থাকেন দুই দিক থেকে নিরাপত্তা আপনার অনিষ্ট থেকে তারা নিরাপদ থাক আর তাদের নিরাপদ থাকেন এটা হচ্ছে কি বলেছেন যারা ইমান সুন্দর করবে আর তার সাথে যারা জুল থেকে বেঁচে থাকবে তাদের জন্য আখেরাতের নিরাপত্তা রয়েছে কথা বলেছেন যে সবগুলি পাবে মতের পরে নাকি কথা বলেছেন কি নিজেকে বাঁচিয়ে রাখবে তারা আল আমনুল মুতলাকবে হ্যাঁ তারা সার্বিক দিক থেকে নিরাপত্তা পাবে আর যারা আংশিক ত্রুটি রাখবে হ্যাঁ নিরাপদ আছে কিন্তু পুরোপুরি নিরাপদ নয় মোটামুটি যেমন বলি মোটামুটি ভালো আছে মোটামুটি সুখে আছে তো আপনি কেমন নিরাপত্তা চান এটা দেখার বিষয় যদি আপনি ভালো নিরাপত্তা চান এটাই হবে একজন জ্ঞানী মুসলিমের পরিচয় তাহলে আপনি আপনার ইমানকে সুন্দর করবেন আপনি জুল থেকে বেঁচে থাকবেন তাহলে আল্লাহ সার্বিক নিরাপত্তা দেবেন দুনিয়ার সর্ব স্তরে আপনার আখেরাতে মৌতের সময় থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছার সময় পর্যন্ত জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি নিরাপদ থাকবেন আল্লাহ আল্লাহ আলিহিম যারা আল্লা আল্লাহর বন্ধু আল্লাহ আলিম তাদের কোনো ভয় নেই হাজান আর তারা চিন্তিতও হবে না তাদের কোনো চিন্তাও নেই ভয় নেই চিন্তা আল্লাহ ভুতার সাথে আল্লাহর ভয়ে তারা ভালো কাজ করে আল্লাহ পাকের পাকড়াওয়ার ভয়ে তারা মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে এরা হচ্ছে এরা হচ্ছে মুতিন আল্লাহ এই কথা বললেন না যে যারা ইমান আর তাকুয়া অর্জন করবে তারা শুধু পরকালে পাবে পরকালে কারণ একসাথে লোকেরা মনে করে যে ধর্ম কর্ম করা আর নামাজ রোজা করা আর ইসলাম পালন করা এগুলির বদলা সব এমন ব্যাংকে পাওয়া যাবে যেই ব্যাংক দুনিয়াতে নেই সব আফেরাত এই এমন চেকের চেক যেই চেক ক্যাশ হবে কোথায় ও আফেরাত এটা মিথ্যা কথা ভুল কথা এটা অবাস্তব কথা তারপরে আয়াত কখন হয় মানুষ সুখে থাকে তাহলে তো সুখের খবর হয় তখনই না সুসংবাদ হয় লহমুল বুসরাফিল হায়াতির দুনিয়া দুনিয়ায় তাদের জন্য সুসংবাদ রয়েছে হ্যাঁ অফিল আখেরা আর আখেরা তো তাদের জন্য সুসংবাদ রয়েছে আল্লা বলেছেনমান বেজ তারা জুলমের সংমিশ্রণ ঘটালো না ইমানের সাথে ইমান আবার জুলম করে মমিন আবার জুলম করে এরকম না এই জুলটা কি জুলুম তিন রকমের হয়ে থাকে যতক্ষণ এই তিন রকমের জুলুম বুঝবেন না ততক্ষণ পর্যন্ত নিজে মনে করবেন যদি সহি আকিদার লোক হন আমি তো বড় জুলুম করি ক্ষয়্ষতি করে না কারো হিংসা বিদ্বেষ রাখেন না ভাবছেন আমার মতো ভালো মানুষ কি আছে আমি অন্তরে কোন শত্রুতা রাখি না আর কোন রকমের হিংসা রাখি না কারো ক্ষয়ক্ষতি করি না এক পয়সা কারো মেরে খাইনি জুলুম হচ্ছে তিন রকমের একটা হচ্ছে বড় জুল জুলমুন আজিম আর আরেকটি হচ্ছে জুলমুন নাস আরেকটি হচ্ছে জুলমুলিয়া ফেরাতেও ভালো করে শুনেন এখন এই তিনটি জুলম শুধু আপনাদেরকে বোঝাবো এর মাধ্যমে আশা করি আমাদের অনেকটা সংশোধন হবে যারা সংশোধন করতে চাইবে আল্লাহ আমাকেও সংশোধনে তৌফিক দান করেন আপনাদের সকলকে সংশোধনে তৌফিক দান করেন সকল মুসলিম ভাই বোনকে আল্লাহ পাক ইসলাম করার তৌফিক দান করেন নিজের সংশোধনের তৌফিক দান করেন নিজের পরিবার ছেলে মেয়েদের সংশোধনে তৌফিক দান করেন নিজের আত্মীয় স্বজন দেশবাসী সংশোধনের তৌফিক দান করেন সারা বিশ্বের মুসলিমদের সংশোধনে তৌফিক দান করেন তাদেরকে আল্লাহ রিজের দিকে ফেরাবার তৌফিক দান করেন যারা অমুসলিম এখনো দিনই ইসলাম আসে তাদেরও আল্লাহ পাক ইসলাম করার তাদের সংশোধনে তৌফিক দান করেন বলছিলাম জুলমের কথা একটি জুল হচ্ছে বড় জুল তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে সুরায় লক্ষ্লা তুশ্রেক বি আল্লাহ সাথে সির করিও না আল্লাহর সাথে সির করিও না এন শিরকা সিরকা জুলিম কারণ শির্ক হচ্ছে বড় শিল্প হচ্ছে বড় হোল আল্লাহ এই কথা বলেনি যে বড় সির করলে বড় জুল আর ছোট সীর করলে বড় না ছোট কারণ করে আমি তো আল্লাহকে তো ঠিকই মানি এমনি বাপের কষন দানার কসম বলে দিলাম আমি বড় জুল না সীরক মানে বড় ছোট সিরক বড় জুল মনে রাখবেন কারণ আল্লাহ বলছেন ইন্ধি সিরকে হচ্ছে বড় জুল জি এই হচ্ছে আল্লাহ পাল বলছেন লোকমান হাকিমের ভাষাই আল্লাহর সাথে কোনো কিছুকে কে করিও না ইন্না সিরকা রাজুম কারণ শির্ক হচ্ছে তাহলে আমাদের প্রথম থেকে বাঁচতে হবে সেটা হচ্ছে এমন সংকীর্ণ আর সীমিত করে দেবেন যে সির্ক মানে হচ্ছে মূর্তি পূজা সারা বিশ্বে কোন মুসলিম মূর্তি পূজা করে না তার মানে সকল মুসলিম মাশাল কোন জুলুম করে না সির্ক করে না তাই না আজকাল যারা হ্যাঁ কবর মাজার পূজার শির করে তারা বলে যে এই আয়াত গুলি সব মুসলিমদের সম্পর্কে নাজর হয়েছে উত্তলিকদের সম্পর্কে নাজার হয়েছে আর এই ওহাবি আলেমরা আমাদের ফিট করছে আপনাদের সিরক বর ওর চাইতে হ্যাঁ মারাত্মক সির করছেন একটি দিক থেকে নয় তিনটি দিক থেকে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে আগের যুগের চাইতে এই করত তারা সুখের সময় সির করতো না দুঃখের সময় সেরিক করত দুঃখের সময় হ্যাঁ সুখের সময় সেরিক করত সুখের সময় কি করত সময় করে এটা শুধু সাইফ হাইম আব্দুল্লাহ কথা তিনিও কোরআনের কথা বলেছেন তার ভাষায় কোরআন করম আল্লাহ বহু জায়গায় বলেছেন তার মধ্যে একটি জায়গায় যখন তারা সফর করে কোথায় ধ্বংস হয়ে যেতে পারে তখন তারা মা এর পূর্বে দেবদেবী কে যে ডাকতো হ্যাঁ মামাদ কে ডাকতো এগুলোকে ভুলে যেত ভুলে যেত আর কি তখন আর যখন এলালে বলছেন যখন স্থলে যখন পৌঁছে যেত এজাহ যখন সুখের দিন তখন রবের সাথে শিরিক করা শুরু করতো রবের সাথে কি করতো সেটি করা শুরু করতে। যখন পেটে দানা থাকতো করতেন যে তারা ছাতুর মূর্তি নিয়ে ছাতু সেনে মূর্তি তৈরি করে সফর করতে। আর সফরে যখন আহ ক্ষুদামুক্ত থাকতো যে খিদা লাগেনি আর চরমা লেগেছে তখন কি করতো ওই ছাতুর মূর্তিটাই চিবিয়ে চিবিয়ে গেছে তার মানে তাদের বিশ্বাস যে খিদা দূর করতে এই মূর্তি পারবে না হ্যাঁ ওকে খেয়ে খিদা দূর করতো বুঝতে পারছেন না কিন্তু আজকালকার যারা কবর মাজার পূজার জন্য বা পরামর্শ নেওয়ার জন্য ছোটখাটো রোগ হলে ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য ওষুধ পানি খায় তাই না আর তারপর যত বিপদ বাড়ে প্রথম এক দু বছরের ছেলে মেয়ে হচ্ছে না তখন ডাক্তারের কাছে গেল আলম আলমার কাছে পরামর্শ নিল কি দোয়া করবো না পাঁচ বছর সাত বছর হয়ে গেল হ্যাঁ তখন একটু চিকিৎসায় দৌড় দিল চিকিৎসায় কাজ হলো না ডাক্তারের কাছে দুই নম্বরই যে আলেমরা ফেল তহিদ আকিদার আলেমরা ফেল হয়ে এখন ডাক্তারের কাছে ডাক্তারের কাছে হইলো না তখন দেখলো যে না ডাক্তার দিয়ে হইলো না আর আলম হুজুর দিয়ে হইলো না কার কাছে যেতে হবে এখন অমৃত মাজারে যেতে হবে মাজার বালা দিতে পারবে তখন কি সৃষ্টি না করলো বা বাগু আমাকে সন্তান দাও আর তারপরে আল্লাহ পরীক্ষার জন্য তাকে কোন সময় দিয়েও দিল যে তুই যে দিয়ে গেছিস মাদার থেকে পাওয়া যায় ঠিক আছে ওই দিকেই ধাক্কা দিয়ে আল্লাহ ফেলে দিল এই পথ নিলি কেন রসুলের পথ বাদ দিয়ে তুই এই পথ কেন নিলি যা তুই নামে যা যখন আল্লাহ পরীক্ষামূলক তাকে দিয়ে দিল তখন গ্রামে এসে বলছে এটা খাজা বাবার দান। হ্যাঁ এটা আক্রসি বাবার দান এটা হো শাহজালাল বাবার দান হ্যাঁ সুফান প্রতিমা পূজা পূজা সম্পর্কে তারা যত বালা মুসিবত বাড়ে তত মাজারে গিয়ে ধরনা দেয়ার চেষ্টা করে হ্যাঁ নজর ফাসি ফাঁসি মরকাই করে আল্লাহ করেন। যেসব মাজারের পূজা হয় ওই মাজারের যাদেরকে দাফন করা আছে তাদের মধ্যে কিছু শতলোক ও আছে আবার কিছু ন্যাংটা আছে মনে করি যে আমরা তো জুলুম করি না আমরা তো জুলুম করি না কারো এক পয়সা মেরে খাই না কারো এক পয়সা মেরে না তার চাতে বড় জুল শিরকালা জুল মারা বড় করছে বড় করছে আজকে দেখেন সৌদি আরব আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ কাউকে সিজদা হয় দেখেছেন জিন্দা পীর কে হয়। মুর্দা পীরকে কে সিজদা হয় হ্যাঁ হয় কারো বয়াত করা হয় সেম আছে এই জন্যই আল্লাপাক এখানে আমি তৌহিদ যত মজবুত থাকবে যেকোনো মানুষের তত বেশি আল্লাহ পাক তাকে নিরাপদ রাখবে দুনিয়া এবং আর বললাম এক সেটা হচ্ছে শির্কীর অলক্ষী কুলক্ষণ ছোট শিল্প এইরকম অনেক করে ছোট শিল্প হচ্ছে লোক দেখানো কাজ করা মানুষকে খুশি করার উদ্দেশ্যে নেক কাজ করা আল্লাহকে রাজি করার চাইতে মানুষকে রাজি করার উদ্দেশ্য বেশি এই সমস্ত হচ্ছে ছোট শির্ক যদি আল্লা থাকার ছে বড় শির ছোট শির থেকে নিজেকে সুরক্ষিত করার আগে আপনাকে সে সম্পর্কে এলেম হাসিল করতে হবে আর এলএম যদি হাসিল করতে হয় তো দেশে নিয়ে যেতে হবে বছরে এক একটা প্রোগ্রাম করলাম দুটা প্রোগ্রাম করলাম মাসে একটা প্রোগ্রামে হাজির হইলাম বারো মাসে ১২টা এই দিয়ে ইসলাম শিখা যাবে না আপনাকে সাপ্তাহিক ছাত্র হইতে হবে আপনি আপনার উপর জুলুম করছেন পুরান বেশ কিছু আয়াতি এই নিজের নীসের উপর জুলুম করে নিজের নাসের উপর জুলুম করে এই কথা বলা হয়েছে যারা যারা নিজের শীর্ষটাকে শুনেছি যে ওইটাকে বড় জুলুম বলা হয়েছে অনেকেই শুনেছি অনেক আপনারা শুনেছেন কিন্তু নিজের ওপরে নিজেই জুলুম করছেন আপনি এটা অধিকাংশ গুণাগার মুসলিমরা বুঝেন না বুঝেন না পক্ষ থেকে সাল্লাহ আলী সাল্লাম যতগুলি আদেশ রয়েছে ফরোজ ওয় সেগুলিতে ঘাটতি করা ত্রুটি করা কম করা হচ্ছে জুল এটা নাফস। আল্লাপাক যা হার করেছেন নাকি যে কোনো ক্ষয়ক্ষতি নেই তাই না আপনি নামাজ পড়েন না বাকিরা নামাজ পড়ছে যে নামাজ পড়ে তাকে ডিস্টার্ব করেন না আপনি শুধু নামাজ পড়েন না যে নামাজ পড়ে তাকে তাকে কষ্টও দেন না নেমে আসবে পাশের লোক ক্ষতিগ্রস্ত হবে এটা একটা দিক আছে বাকি কথা হলো যে সরাসরি আপনি যদি নামাল ছাড়েন পাশের লোকের জুলম হইল না কিন্তু আপনি বড় জল করলেন নিজের উপর যে ব্যক্তি নামাজ পড়ে না সে নিজের ওপর কি করলো বড় জুলুম করলো কারণ মুক্ত হয় বিশ্বাসী আপনি তাহলে আল্লাহর এবাদত করে প্রমাণ করে দেবেন যে আমি আল্লাহর বান্ধা আল্লাহর গলাম আর আল্লাহর প্রথম এবাদত যেটি সেটি হচ্ছে পাঁচ অক্ট সাল পরে ক্ষয় ক্ষতি করলেন না নিজের উপর জুলুম করলেন যে নিজের পয়সার জাকাত দিচ্ছেন না নিজের উপরে জুলম করলেন যেই ব্যক্তি দশ বছর আছেন দেশে অনেক পয়সা পাঠিয়ে জমি জায়গা গাড়ি বাড়ি অনেক কিছুই করলেন হজ করবো না হইলে হজ করব না তাহলে নিজের ওপর জল করলেন ইতিমধ্যে জল এইরকম যে কোনো ব্যক্তি জীবনের গুণা করেন লুকিয়ে নির্জনে বুলু ফিল্ম দেখছেন আপনি নিজের ওপরে জুল করলেন পাশের লোকের ক্ষয় ক্ষতি করলেন না কিন্তু সেটা আপনার নিজের উপর জুল করা হইল তাহলে এই জুলম থেকে বাঁচতে হবে যদি এই জুলুম থেকে না নামাজ ছাড়েন তাহলে কখনো নিরাপত্তা দুনিয়া খেরাতে পাবেন না বেনামাজি ঘাটতি করে হারাম না যায় লিপ্ত থাকে হারাম রোজগার করে কিন্তু মানুষ বেশ জুলুম ছাড়া আবার এমনও হারাম রোজগার আছে পাশে কোনো লোকের জুলুম হয় না কিন্তু আপনার রুজিটা হারাম আপনার রুজিটা হচ্ছে হারাম আপনি হারান ব্যবসা করছেন একটি কিন্তু সে সেটা সুদ নয় সেটা ঘুষ না সুদ ঘুষ তারা পাশের লোক ক্ষতিগ্রস্ত যার কাছ থেকে সুদ খেলেন সে ক্ষতিগ্রস্ত তার উপর জুলুম হইল যার কাছে আপনি তার উপর করলেন সেটা অন্য কিন্তু হারাম রোজগার হ্যাঁ চুরি না থাকা চিনা বেইমাই না চিন্তাই না কিছু না হ্যাঁ না কিন্তু আপনার যে সব ব্যবসা আপনি মাল সমানগুলি হয়তো কেনা বেচা করছে সেগুলি হচ্ছে না আপনার পরিবার নিরাপদ না আপনার শরীর স্বাস্থ্য নিরাপদ না আপনার আখেরাত নিরাপদ না আপনি নিরাপদ জান্নাতে যেতে পারবেন বরং আজাবের দুনিয়া আখেরাতে সম্মুখীন হবেন जुलुम कर बंदार्यक्तर हक नष्ट कर खून कर मिथ्याप हराम समालोचना সব সম্পদ সম্পদগুলি রয়েছে সারে কাতুল সাহায্য যেমন আপনাদেরকে অনেক মাল সামান দিয়ে রেখেছে এগুলি আপনাদের কাছে আমানত কাজ করার জন্য এগুলি আমানত এগুলিতে আপনি খেয়ানত করলেন কিছু চুরি করে দেশে নিয়ে চলে গেলেন জিনিস কিনে আর কিছু চুরি করার চেষ্টা করে জি অনেকে আছে যারা কিছু মাল সমান কিনলো আর বাকি এদিক সেদিক দিকে টেনে দেশে নিয়ে গেল এইরকম ভাবে যেকোনো ভাবে যদি কারো কোন ব্যক্তির প্রতিষ্ঠানের কোম্পানির আল্লাহর আলমিন এই ক্ষেত্রে কিন্তু মাফ করবেন না আল্লাহ রব্দুল আলমিন মানুষের সব মাফ করতে পারেন যদি শিরকের অবস্থায় কেউ মারা যায় তাহলে আল্লাহ মাফ করবেন না সিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন সিরকের অবস্থায় মারা গেলেন না সির্ক দীর্ঘদিন করেছেন তারপরে তবা করার তৌফিক পেয়ে গেলেন আর তারপরি মারা গেলেন আল্লাহ মাফ করবেন না করবেন না আল্লাহ পাক এরকম বহু সাহাবাহিক নাম যারা দীর্ঘদিন সিরিখ করেছেন তারপরে তাদেরকে আল্লাহ কি করেছেন মাফ করেছেন যখন তারা ইমান নিয়ে এসেছে ঠিক না তাহলে যতক্ষণ আসেনি ততক্ষণ আল্লাহ মাফ করবেন না সিরিখ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন অন্তর সিরিক কথায় সিরিক কাজে শিরিক তাহলে আল্লাহ মাফ করবেন না বড় সিরিখ থাকলে চিরকাল যাহার থাকতে হবে আর ছোট শির থাকলে বান্দার হক যদি নষ্ট করেন অন্য সরজ অজেব ছেড়েছেন অথবা অন্য হারাম না কাজ করেছেন কিন্তু কারো ক্ষয়ক্ষতি করেননি তাহলে আল্লাহ ইচ্ছা করলে কি করবেন মাফ করবেন আর না হলে ইচ্ছা করলে আর সেটা সিরক না হয় তো আছে অন্য কাবিরা গোনা করেছে ফরজ আজমি কিছু ঘাটতি করেছে অথবা হারাম নাজাজ কাজ করেছে ফাহুয়া এল তাহলে আল্লাহর মর্জি যেহেতু শির্ক মুক্ত আর না হলে তাকে আল্লাহাক বিনা শাস্তিতে মাফ করতে পারেন যদি আল্লাহর হকের বিষয় হয় কিন্তু মানুষের হক খুন করেছেন আল্লাহ মাফ করবেন করবেন না কোনদিন না যতক্ষণ ব্যক্তির কাছ থেকে মাফ নেওয়ার হইলে মাফ নেবেন আর যদি সেটা পেমেন্ট করা হয় তাহলে পেমেন্ট করে দেবেন সর্বহারা বলেছেন আতাদুনা মানিল এই মুসলিমের হাদিস তোমরা কি জানো যে সর্বহারা কে সর্বহারা নিঃশু কিছুই নেই কে তখন সাহাবারা বললেন তো ফুলুস মানে কি ফুলুস মানে পয়সা হ্যাঁ মানে পয়সা নেই পয়সা কুড়ি নেই তাই না মানে পয়সা ফুলুস মানে হলো নেই নবী মহব বলছে আত্মা মারিল মুফলেশ তো ওরা কি জানো যে সর্বহারা মুফলেশকে যেমন হাজা এইভাবে বেশ কিছু অপরাধ উল্লেখ করলেন যারা কিয়ামতের দিনে হাসরের মাঠে হাজির হবে কি নিয়ে খালি হাতে কোনো আমল নেই নামাজ রোজা নেই হজদাকাত নেই না সব আছে আছেন জিদ্দারপ্তাহে একটা করে উমরা বরং এক শ্রেণীর লোকেরা একবার গেলে পাঁচটা উমরা হ্যাঁ দশটা কি দাম্মাম থেকে আশি টাকা দিয়ে আসে টাকা আর ছেলেটা উমরা করে আসলো জিজ্ঞেস করলাম একটু রসিকতা করে মন বুজার জন্য কয়টা উমরা করলেন তো বলছে যে হুজুর বেশি পারি পাঁচটা করেছি সকাল নয়টাই নেমেছে আসা আনাকুম জানাকুম আনা কম জানাকুম এ বাদত নাই কিছু নেই খেলতাম আসা নবীর তরিকা নেই কোয়ালিটি যখন নেই ডাউন কোয়ালিটি চাই না সাথে হইতে হবে নবীর তরিকার উমরা হইতে হবে মন গড়া হইলে হবে না প্রত্যেক চক্করে একটা করে দু দেখে দেখে করছেন তফে প্রত্যেক চক্করে আমার অর্ধ এরকম পড়ছে না ঠিক না অনেক হজ অনেক উমরা অনেক যারা উপরে উঠে তাদের হুশ দিশা থাকে না গাল এত দেয় যারা পেশাদার গাড়ি চালান রাগ করবেন না আবার তাদের অধিকাংশই মুখে গাল ছাড়া কিছু নেই মুখে গাল দিয়েছে জাঁকি তাকে গাল দিয়েছে হ্যাঁ গাল দিতে হবে আজকাল সাধারণ লোককে গাল দেওয়া না আজকাল আলমদের কে গাল দেওয়া একটা হ্যাঁ ওই আলেমের জন্য মন্দ কাজ করলেন আপনি নিজের জন্য মন্দ কাজ করলেন আপনি মানুষের হক নষ্ট করলেন আপনি আর যারা সমাজের যাদের দ্বারা দিনের কিছু কাজ হচ্ছে তাদের কি আপনি গাল বন্ধ করবেন তাদের সাথে আমার এক মুরব্বি ছিলেন তিনি যখন কোন গাল শুনতেন তখন বলতেন যে বাবা ছেড়ে দাও হ্যাঁ ওর আমল খারাপ করছে কি করছে যে গাল দিচ্ছে পাড়া প্রতিবেশী ঝগড়া করে আর গাল দেয় তিনি দিতেন নিজেকে আপনাদের কোনো শেখের আমল নামা খারাপ করবেন না সৌদি আরবকে গাল দিয়ে আমল নামা তাদের খারাপ করবেন না আপনার আমল খারাপ না আপনার আমল নামায় বোঝা বাড়ছে আল্লাহকে ভয় করুন এবং জ্ঞানের পরিচয় দেন আপনি নিজের গুনহার বোঝা বেশি করবেন না যেটুকু বোঝা আছে সেটুকু নামাবার চেষ্টা যাচ্ছে। যে বহু রকমের জুল হত্যাচার কাউকে খুন করেছে কাউকে মারধর করেছে হত্যা করেছে খুনের অপরাধ সবচেয়ে বড় অপরাধ সিরকের পরে আল্লাহ সুরাফুর কানে একটি আয়তা বলেছে খুনের অপরাধ কোন মুসলিমকে ফোন করা কত বড় অপরাধ শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ আর অমুসলিমও যদি হয় আর সেই ব্যক্তি রক্ত হালাল না হয় আর যেই মুসলিমকে নিরাপত্তা যে অমুসলিমকে নিরাপত্তা দেওয়া আছে মুসলিম দেশে নিরাপত্তা দাস মুসলিম দেশে নাগরিক অথবা মুসলিম দেশে তাকে এক খামা দেওয়া হয়েছে থাকার ভিসা দেওয়া হয়েছে আর তার ক্ষয়ক্ষতি করলেন তাকে খুন করলেন এটা এমন বড় অপরাধ যে জান্নাত তো পাওয়া যাবে না জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাওয়া যাবে না সুতরাং আমাদের সমাজের একসাথে চরমপথি খারিজিরা রয়েছে তাদের থেকে সতর্ক করছি। এবং তাদেরকে আল্লাহ যতক্ষণ আল্লাহ পাক না বলেছেন আর নিজে নিজেই কোরআন এবং হাদিস দুচার চার হরফ পরেই ব্যাখ্যা করার তফসির করা শুরু করবেন আর নিজেই জঙ্গি সেজে যাবেন এইরকম গৌরাহিতে যাবেন না এটা হচ্ছে আর বড় ধুল একটা জুলমের কথা বলিনি আল্লাহর আর একটি কেমন কি হবে অনেক নেম অত্যাচার করে আসছেন হাসানাতি আমিন হাসান হাসানাতি নেই হাসান নেকি শেষ হয়ে গেল হয়তো। তখন আহম আরো পাওনাদার আসবে কার টাকা মেরেছেন কার কি করেছেন কারণ করেছেন ওরা এসে চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের হক দেওয়ার ইজুল মত্যাচার আমাদের করেছে তখন ওদের গুনাগুলি নিয়ে এই জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে আল্লাহ করেন সমস্ত থেকে বেঁচে থাকার আল্লাহাক তৌফিক দান করেন করেন জুল অত্যাচার থেকে বেঁচে থাকার আল্লাহাক তৌফিক দান করেন আল্লাহাক আমাদের সার্বিক নিরাপত্তা যেন দান করেন সুফান রবসেম আলহামদুলিল্লাহ আলমিন শেষ খানে কর্মকর্তা যারা তাদের সুক্রিয়া আদায় করছি খাইরা বলেন আমিন আল্লাহর দান করেন তারাকে এই যে খোলাঘাটে বসার সুযোগ দিয়েছেন এইটাই বিরাট নিয়ম মসজিদে অনেক ক্যাম্পে বসতে যাইবে অনেক জায়গায় মসজিদে বসার অনুমতি দেয় না ঢুকার অনুমতি দেয় না এখানে যে এত লম্বা প্রোগ্রাম করার যে সুযোগ সুবিধা করে দিয়েছেন অনুমতি দান করেছেন যারা দায়িত্বশীল রয়েছেন ক্যাম্পাস রয়েছেন আর কোম্পানির মালিক রয়েছেন সকলকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন তাদেরকে ইমান এবং নোমলের তফিক দান করেন আল্লাহ পাক তাদেরকে সমস্ত রকমের সার থেকে বাসিবত থেকে হেফাজতে রাখেন আল্লাহাক তাদের রুজিতে যেন বরকত দান করেন আল্লাহ তাদেরকে যা যায় ফের দান করেন সাল্লাহিয়ান মহমদ ওলা আলী ও সাহেব আজমাই